আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বলা আলহামদুলিল্লাহ উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আবারও এই দিনে এই স্থানে সমবেত হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয়বিহ মুস্তফা সাল্লাহ আলিহাস্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলীহি আল্লাহ আলে বন্ধুগণ আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে নামাজের লাভ সালাদ সম্পাদনের লাভ কি নামাজ পড়লে কি ফয়দা আছে কি ফজিলত আছে এই বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাল্লাহ বন্ধুগণ এতে কোনো সন্দেহ নেই যে নামাজ হচ্ছে ইসলামের একটা স্তম্ভ বা রুপুন যে বিষয়টাকে আমরা স্তম্ভ বলি সেটাকে আরবিতে রুপন বলা হয় রুপুন আর রুকুন কথাটা অর্থে বলা হয়েছে যে যদি কোন জিনিসের রুকুনকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেই বিষয়টার ধারণাই করা যেতে পারে এরকম জিনিসকে কি বলা হয় রুকুন রুকুন বলা। ওই বিষয়কে বলা হয় যদি সেটাকে আলাদা করে দেন তাহলে সেই জিনিসটা আপনি আর চিন্তা করতে পারেন না উদাহরণস্বরূপ আমরা এখন আলোচনা করছি আলোচনা করার সময় একটা মাইক্রোফোন আছে যদি একটা মাইক্রো বা মাইক্রোফোনকে চালানোর জন্য অবশ্যই তার একটা ব্যাটারির দরকার আছে না না হলে কারেন্টের দরকার আছে লাউড স্পিকার দরকার আছে আছে না নেই আবার একটা তারের দরকার আছে আবার একটা খুঁটির দরকার আছে আবার একটা দেখেন এখানে একটা মনে করেন যে একে স্থির রাখার জন্য একটা লোহা ওজনওয়ালা রাখা হয়েছে এগুলোর মধ্যে যদি কোন একটা জিনিসকে আপনি বাদ দিয়ে দেন তাহলে ওই জিনিসটাই বাঞ্চাল এরকম যদি কোনো জিনিসকে বাঞ্চাল করেন তাহলে ওকে রুকুন বলা হয় যেমন ধরেন যদি আপনি এই যতগুলো জিনিস বললাম একটা উদাহরণস্বরূপ যদি আপনি সেখানে ব্যাটারি বা কারেন্টটা বাদ দিয়ে দেন তাহলে সেই লাউড স্পিকারের আর কোন দাম আছে তখন আর কোন দাম নেই তো এরকম জিনিসকে আপনি কি বলবেন যে এটা হচ্ছে রুকুন তো ইসলাম ইসলামে নামাজ হচ্ছে একটা রুকুন एक स्तम्भ जो अपनी बद दिए दें इस इसलम धारणा जाए ना नबी करीम सल्लाह सल्लम बने आल इम आल हम्स इसलमर बुनियाद हमेशा पांच टीषय शहद्लाह सी देतीत सत्य उपास्य नहीं पृथ्वी मानूष इसलमर जावियों क्या करी ना दे और कि অতপর কোন মানুষ সাক্ষী দেওয়ার পর যদি ইসলামের বাকি স্তম্ভগুলি সে পালন না করে তাহলেও নিজেকে মুসলিম বলতে পারে না দ্বিতীয় স্তম্ভই হচ্ছে নামাজ আল্লাহ রসুল ও নামাজ সম্পাদন করা সালাত কায়েম করা সালাত আদায় করা নামাজ পড়া যে বিষয়ে আমরা একদিন আলোচনা করেছি তো এটা হচ্ছে ইসলামের রূপর এবং স্তম্ভ আশ্চর্য লাগে যে পৃথিবীর এই সময়ে বা এই যুগে যখন আমরা বসবাস করছি তখন মুসলিমের জনসংখ্যা প্রচুর আর আমরা যে দেশের সাথে সম্পর্ক আমাদের সেখানে দেখা যাচ্ছে যে পঁচাশি ভাগ মুসলিম আর ভারতের কথা যদি বলেন তাহলে সেখানে পনেরো থেকে কুড়ি ভাগ মুসলিম এখন এই সমস্ত জায়গায় যদি আপনি মুসলিমদের মধ্যে নামাজির সংখ্যা দেখেন তাহলে অধিকাংশই বেনামাজি। কিন্তু আবার মুসলিম অথচ ইসলামের একটা রুকুনকে মানেই না সে কারণে আমরা নিজেকে মুসলিম বলতে পারি না যতক্ষণে আমরা ইসলামের রুকুন সমূহ বা ইসলামের স্তম্ভ সমূহকে পালন না করি কিন্তু আমার আলোচনার বিষয় এটা নয় যে নামাজের গুরুত্ব কি এই বিষয়ে আমার আলোচনা নয় আজকের আলোচনা হচ্ছে যে এই নামাজ পাঠ করলে আমাদের লাভটা কি সে কারণে একটু আগে বোঝানোর প্রয়োজন হলো যে নামাজ ইসলামের একটা বিরাট রুকুন এটা বাদে কোনো মানুষ নিজেকে মুসলিম বলতে পারে না যদি সে বলে তাহলে তার সেই দাবি সত্য নয় এবার আমরা জানবো ভাই যে নামাজ আদায় করলে বা পাঠ করলে আমাদের কি লাভ আছে নামাজের এই সমস্ত লাভকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হলো পার্থিব লাভ মানে দুনিয়ার লাভ আর একটা হল পরকালিন লাভ পরকালীন লাভ অর্থাৎ আখের লাভ আর আমাদের সেটাই কাম। আর এই ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ারও কিছু লাভ হয়ে যায় কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার তাহলে কোনো যায় আসে না কিন্তু দুনিয়াবি লাভের জন্যই কেউ নামাজ পড়ে ওই নামাজের কোনো দামও নেই আমরা প্রথমে আপনাদেরকে এই আখের লাভ বা নামাজ পাঠ করলে পরকালীন কি লাভ আছে এর সম্পর্কে সাতটি লাভের আলোচনা করব আর পার্থিব লাভের সম্পর্কে তিনটি তিনটি লাভের আলোচনা করব মোট দশটি লাভের আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ এক নম্বর লাভ যে এই লাভটা প্রত্যেক মুসলিমের কাম্য যে এই পৃথিবীতে মুসলমান এবং মমিন তার একটা বিরাট সবচেয়ে বড় কাম্য যে আল্লাহ তালা যেন আমার গুনা খাতাকে ক্ষমা করে জান্নাত দেন তাই না আমরা যারাই দোয়া করি মমিন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়াটা কি জান্নাত জান্নাত পেতে গেলে যেন মানুষের গুনা না হয় বা যদি গুনা হয় তাহলে সেগুলো যেন আল্লাহ আল্লাহতালা কি করেন ক্ষমা করেন তো গুনাহ মোচন হওয়া বা গুনাহের কাফফারা হয়ে যাওয়া এটা হচ্ছে বলছেন আবু ধর রদি আল্লাহন হাদিসটিকে বর্ণনা করেন তিনি বলেন আন্না সাল্লাম রসুল জামানার সাত অর্থাৎ থান্ডার সিজনে বের হলেন কোন এক সময় যেই সময় গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল আমাদের দেশের যদি মৌসুম ধরেন তাহলে প্রায় চৈত্র মাসের সময় ওই সময় কি হয় গাছের পুরাতন পাতাগুলি ঝরে ঝরে পড়ে আর নতুন পাতা বের হয় তো বলছেন যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এরকম এক সময় বের হলেন যে সময় গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল মানে মূল পাতা গুলি ঝরে পড়ছিল আল্লাহ রসুল হা হা আর ওই সময় যদি ডাল ধরে একটু আপনি ঝোঁক দেন তাহলে আর কি হবে গাছের পাতাগুলি আরো বেশি করে ঝরে পড়বে তো গাছের পাতাগুলি ওইভাবে ঝরে পড়তে লাগলো উপস্থিত আল্লাহ রসুল বলুন আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ রসুল বললেন ইন্দাল আব্দাল মুসলিম কোন মুসলিম বান্দা নামাজ আদায় করে। যে আল্লা সন্তুষ্ট করতে চায় আল্লাহকে খুশি করতে চায় এ উদ্দেশ্যে মুসলিম বান্দা যদি নামাজ আদায় করে ফাতা ফাহা ফাত তাহলে তার গুনাগুলি ঝরে ঝরে পড়ে কামাই তাহা ফাত যেমন এই পাতাগুলি গাছের পাতাগুলি ঝরে পড়ছে আলহাদ হিসারা এই গাছ থেকে যেরকম পাতাগুলি ঝরে ঝরে পড়ছে সেরকম মুসলিম ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে তাহলে তার গুনগুলি কি হয় ঝরে পড়ে হাদিসটিকে এমাম আহবাদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন এটি হচ্ছে একজন নামাজি ব্যক্তির বিশেষ লাভ পরকারী লাভ যে লাভের মাধ্যমে সে জান্নাত পেতে পারে বা তার গুনগুলি মোচন হতে পারে নবী করিম সাল্ল সাল্লাম একটি আরো উদাহরণ দিচ্ছেন তোমাদের কি মনে হয় যদি তোমাদের দরজার সামনে একটি প্রবাহমান নদী থাকে এমন নদী থাকে যে নদীতে স্রোত বয়ে যাচ্ছে আর কিছু এমন নদী হতে পারে যে নদী মারা গেছে স্রোত নেই आज कले बात चलते प्रबाह गोसल मानु तो कर लोक मन आज एक बारेना कदि मानुष नदी पांच बार गोसल ना गोसल আল্লাহ রসুল বলছেন হালিয়ার তাহলে তার নংরা তার শরীরে এক ব্যক্তি যদি বার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না আল্লাহ রসুল তখন বলছেন বলছে এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এটা হচ্ছে পাঁচ পাঁচ নামাজের নামাজের উদাহরণ এর মাধ্যমে মাধ্যমে এই আল্লাহ তার গুণাগুলিকে মোচন করে দেন যেমন পাঁচবার নদীতে প্রবাহমান নদীতে গোসল করার কারণে শরীরে ময়লা থাকে না সেরকম বার যে ব্যক্তি নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ক যে ব্যক্তি নামাজ সম্পাদন করে এই নামাজের মাধ্যমে তার গুণাগুলি কি হয়ে যায় ধুয়ে যায় পরিষ্কার হয়ে যায় বন্ধুগণ এটা আছে নামাজের প্রথম লাভ যেটা আমাদের প্রত্যেক মুসলিম ভাইয়ের প্রত্যেক মমিন ভাইয়ের কাম্য কিন্তু যেই ভাইয়েরা নামাজ পড়ে না পাঁচবার পড়ে না একবার পড়ে চারবার পড়ে না গোটা সপ্তাহেই পড়ে না শুক্রবারে একবার যায় এক সপ্তাহ ধরে যদি কেউ গোসল না করে তাহলে কতগুলা ময়লা জমবে আর একবার তখন গোসল করতে আসে সব ময়লা যাবে আর যদি কোনো ভাই এক সপ্তাহ না সে এক মাসও পড়েনি এক বছরও পড়েনি ঈদের দিনে ঠান্ডার দিন বিনা গোসলে আবার ঈদ পড়তে গেছে ওর ময়লা যাবে চিন্তা করা দরকার ওই সমস্ত ভাইদেরকে যারা আমরা মুসলিম কিন্তু নামাজ আদায় করি না আর গুনা খাতা আবার খুবই করি তাহলে ভাই লাভ নেই আমরা মুসলিম আমাদের আল্লাহ ভালোবাসেন যে কোনো জাতি বা যে কোন লোক থেকে আর এই ভালোবাসা স্বরূপ আমাদের যদি গুণা হয় তো গুনা মচন করার গুনার কাফারা করার আবার নিয়ম করে দিয়েছেন বিধানও দিয়েছেন যেন আমরা আবার পাক সাফ হয়ে জান্নাত লাভ করতে পারি এটা ছিল নামাজের এক নম্বর লাভ নামাজের দ্বিতীয় বড় লাভ হচ্ছে আল্লাহুল আলমিনের কাছে মানুষ যতই আমল করুক না কোন যা কিছু না কেন সবচেয়ে আল্লাহ রসুল করেন্লাহ আমি বললাম হে আল্লাহ সবচেয়ে উত্তম আমল আল্লাহ তাল নিকট কি আল্লাহ রসুল আমাকে বলেন সবচেয়ে উত্তম আমল আল্লাহ তালার নিকট কি মানে আমলটা কি যেটা আল্লাহ মুস্তফা দিচ্ছেন নামাজকে তার উচিত সময়ে সম্পাদন করা নামাজকে তার ওয়াক্তে তার সময়ে আদায় করে দেওয়া হচ্ছে আল্লাহ আলমেনের কাছে কি সবচেয়ে বেশি উত্তম আমল সবচেয়ে বেশি প্রিয় আমল আর যেই ভাই নামাজকে সঠিক ওয়াক আদায় করল না সে উত্তম হতে পারল না আল্লাহ রাবুল আলমিন তাকে নেকি দিবেন। তার নামাজ হয়তো কবুলও করবেন কিন্তু উত্তম আমল সে আল্লাহর জন্য পেশ করতে পারল না তাই আল্লাহ রাবুল আলমিনের কাছে সর্বোত্তম আমল হচ্ছে ঠিক সময়ে নামাজের উচিত সময়ে সে নামাজ আদায় করে দেওয়া তারপর জিজ্ঞাসা করলেন যে তারপরে কি আল্লাহ রসুল এটা তো বুঝতে পারলাম যে সবচেয়ে উত্তম আমল হল সঠিক সময়ে নামাজ আদায় করে দেওয়া কিন্তু এর কি আল্লাহ রসুল বলছেন করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এটা হচ্ছে দ্বিতীয় বড় ভালো আমল দুর্ভাগ্যের বিষয়ে যারা বিদেশে কাজকর্ম করেন পিতা মাতার সাথে নাই যদি মনটা করেও তা সত্য করতে পারবেন না আরো দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত ভাইগণ নিজের পিতামাতাকে মাতাকে এখান থেকেই হারিয়ে ফেলেন তার পর্যন্ত করতে পারেন না। মনে রাখবেন যারা এখানে আছেন তারা তাদের পিতামাতার করতে পারেন যতটুকু পারা যায় সেটা টেলিফোনের মাধ্যমে কথা বলে হোক সেটা তাদের প্রয়োজনে যতটুকু জিনিস লাগে যতটুকু প্রয়োজন হয় এরকম সবকিছু প্রয়োজন অর্থের মাধ্যমে পূরণ করে দেওয়া এটাও একটা পিতা সেবা এবং শুশ্রুষা বন্ধুগণ বলছিলাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম এক নম্বরে বললেন যে নামাজকে সঠিক সময়ে পাঠ বা সম্পাদন করা দ্বিতীয় নম্বরে বললেন। যে পিতামাতার সাথে সদ্য করা আর তৃতীয় নম্বরে বলছেন সুম্মা আইয়ু তারপরে বললেন আল জিহাদ ও ফিসাব আল্লাহর রাস্তায় জিহাদ করা যুদ্ধ করা এটা হচ্ছে উত্তম আমল কিন্তু তৃতীয় নম্বরের উত্তম আমল বন্ধুগণ তাহলে বুঝা যাচ্ছে নামাজ একটি কত গুরুত্বপূর্ণ এই বাদক আল্লাহ আল্লাহতালার কাছে এটি কত পছন্দনীয় এই বাদত তিন নম্বর লাভ নামাজ হচ্ছে অন্তরের শান্তি এবং প্রশান্তি নামাজ সম্পাদন করলে মানুষের অন্তর কি পায় শান্তি পায় মানুষকে শান্তি লাগে আজ ও শান্তির দুনিয়া মানুষ কাজ করতে যাচ্ছে ওখানে বসের সাথে সমস্যা জরে নজরে রাখছে সেকেন্ডে মিনিটে মিনিটে কি করছে ওখান থেকে ছুটে আসছে বা ঘরে এসে রান্না বান্না করতে হবে খেতে হবে ওই সমস্যা বন্ধুর সাথে সমস্যা রাস্তায় চলাফিরায় সমস্যা টেনশন বাড়িতে ফোন করেছে ওখানে টেনশন এই সব টেনশনের সময় যদি কোন মুসলিম ব্যক্তিকে বা বান্দাকে শান্তির প্রয়োজন হয় তাহলে তাকে সেই নামাজ শান্তি দিতে পারে কিন্তু সত্যিকার অর্থে কোন মানুষ যদি নামাজকে ভালোই না বেসেছে আল্লাহর জন্য খাঁটি ভাবে না পড়ে তাহলে তাকে নামাজ পড়েও শান্তি লাগে না নামাজেও শান্তি লাগে কিন্তু একজন মমিন ব্যক্তিকে নামাজে শান্তি লাগে সে কারণে প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাসাল্লাম হজরত বেলা রাজি আল্লাহ তালাহকে বলতেন যিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মসজিদের মাদিম ছিলেন যখন নামাজের সময় হতো তখন আল্লাহ রসুল বলতেন আরেক না বেলাল আরেক না হে বেলাল বেলাল নামাজের মাধ্যমে আমাদের শান্তি দাও অর্থাৎ নামাজ আদায় করো যে কারণে আমরা শান্তি লাভ করতে পারি এটা ছিল নামাজের তৃতীয় লাভ নামাজের চতুর্থ লাভ হচ্ছে নামাজ প্রত্যেক মানুষকে মমিন ব্যক্তিকে এবং তোমরা নামাজ কায়ে করো অবশ্যই নামাজ মানুষকে বাধা থেকে এবং মন্দ থেকে হ্যাঁ ভাই একজন নামাজি মানুষকে আল্লাহাব বলে আলামী নোংরামি থেকে দূরে রাখেন কারণ যদি কোন নামাজি প্রথমে নংরার মধ্যে থেকেও থাকে গোলমালের মধ্যে সে যদি থেকেও থাকে তারপরে যখন নামাজ শুরু করে নামাজ যখন সম্পাদন করতে শুরু করে তখন ধীরে ধীরে তার নংরাগুলো মুছে যেতে থাকে নেকির মাধ্যমে এবং ধীরে ধীরে সে ওই নোংরা কাজ ছাড়ে কারণ একজন নামাজি মানুষের অন্তরে তার মনে একটা ধাক্কা দেয় যে ভাই আমি সুট খাই আবার এদিকে নামাজ পড়ি নামাজ পড়ছি আবার শুধু খাচ্ছি মনটা কি দেয় ধাক্কা দেয় বাধা দেয় ধীরে ধীরে সে সেই নোংরা কাজটা ছাড়ে একজন মানুষ ছিল নামাজ পড়তে লেগেছে আর ওই সময় হয়েছে। সিনেমা দেখা মানুষ কিন্তু তার অন্তরে বাধা দেয় যে নামাজ পড়তে ইয়ে নামাজ ছেড়ে দিয়ে আমি এই গান বাজনা বা সিনেমা দেব অন্তর বাধা দেয় এরকম ধীরে ধীরে সে মানুষ ওই নংরা কাজ ছেড়ে দেয় তারা নামাজ আর এই কথা বলে কঠাক্ক করে যদি কোন নামাজি মানুষের ভুল হয় তাহলে ওটা তোমার নামাজি হবে না নামাজ পড়ার এরকম করছো আসলে ওর ওর অন্তরটা কিন্তু সহি নয় আপনাকে এর দ্বারা নসুইয়া করতে চায় না আপনাকে ধাক্কা দিতে চায় অন্তরে কিন্তু তবুও সে বিশ্বাস করে যে এ নামাজি মানুষ এরকম বললে মনে হয় ঠিক হয়ে যাবে আমাকে আর বেশি সাঁতাবে না বা এই কাজ করবে না তো বলে নামাজ নামাজ এরকম কাজ করেন তার মানে মানুষ এটা বিশ্বাস করে যারা নামাজি তারা নোংরা কাজ যেন না করে এবং নোংরা কাজ করা তাকে মানায় না এটাই আল্লাহ রাবুল আলমিনের সে আয়াস যেখানে তিনি বলছেন সালাহ সালাতা তানহা ও আসিম ওয়াল মুনকার। পঞ্চম নম্বর লাভ যেটা আখেরাত বা পরকালের লাভ সেটা হচ্ছে একজন নামাজি ব্যক্তি যখন এই নামাজ আদায় করে তখন এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী যে গুণাগুলি হয় যদি ছোট গুণা হয় তাহলে সেগুলো সব ক্ষমা হয়ে যায় সব মুছে যায় সব কাপ হয়ে যায় এক নামাজ পড়বে আরেক নামাজের মাঝে যদি কবিরা গুনা ছাড়া বড় গুণা ছাড়া ছোট গুণা হয় তাহলে ক্ষমা হয়ে যায় উপস্থিত হয়। ওয়া খসু আহা ও রুকু আহা এবং সুন্দর করে সে অজু করে খসু খু করে বিনয় নম্রতা রাখে ওয়া রকু আহা এবং রকু ভালোভাবে করে যদি বড় গুণা করে দেয় কবিরা গুনা করে দেয় তাহলে এই নামাজের মাধ্যমে আর ওগুলা মচন হবে না কবিরা জন্য আলাদা নিয়ম তার জন্য আল্লাহর কাছে তৌবা করতে হবে বিশেষভাবে তারপরে সেটা ক্ষমা হবে আল্লাহ রসুল বলছেন এই নিয়ম তার গোটা জীবনের জন্য নামাজের ষষ্ঠ লাভ শুনেন নামাজের ষষ্ঠ নম্বর লাভ হচ্ছে যে জান্নাতে প্রবেশ করতে চাইলে নামাজটাই হচ্ছে বড় মাধ্যম যতগুলো নেকি করবেন যতগুলো দুনিয়াতে ভালো আমল করবেন সেই আমলগুলির মধ্যে নামাজেই একমাত্র ওই আমল যেটা আপনাকে জান্নাতে প্রবেশ করাতে বেশি সহায়ক হতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হামসাল কাতাবাহ আলিবাদ পাঁচ ওাক্তের নামাজ যেটা আল্লাহ রাবুল্লা আলমিন তার বান্দাদের উপর ফরজ করেছেন মান আতা বিহিননা যে ব্যক্তি এগুলোকে পালন করবে লামুদিন হুন্না সৈয়ান এবং এর কোনো কিছু নষ্ট করবে না মানে ভালোভাবে সম্পাদন করবে গোলমাল করবে না লাম হুলনা এর কোনোটাকে হালকা মনে করে নষ্ট করবে না কান আলাহু আল আহদান তাহলে আল্লাহ রব আলিনের কাছে একটি চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় একটি চুক্তি হয়ে যায় ওই চুক্তিটা কি ওই আহাজ আহাত অঙ্গীকারটা কি আন জান্ন যে আল্লাহ তালা তাকে জাননাতে প্রবেশ করাবে যে পাঁচ ওাক্তের নামাজ আল্লাহ লিখে দিয়েছেন জরুরি করেছেন সেটা যদি সে ভালোভাবে সম্পাদন করে দেয় তাহলে আল্লাহ হাবুল্লাহ আলমিন কি বলছেন যে তার জন্য জান্নাতের চুক্তি হয়ে গেল জান্নাতের অঙ্গীকার হয়ে গেল আমাদের তৌফি দেন সপ্তম নম্বর পরকালীন লাভ যেটা নামাজের মাধ্যমে একজন মানুষ পেতে পারে সেটা হচ্ছে কেয়ামতের দিনে আল্লাহ হাব্বুল আলমিন এই নামাজকে নূর এবং আলো হিসাবে তার জন্য করবেন যে কেয়ামতের দিনে যেই পুলস রাতের সময় অন্ধকার রাস্তায় মানুষ কিছু দেখতে পাবে না সেই সময় নামাজ তার জন্য আলো এবং জ্যোতি হবে আল্লাহ রসুল্লাহ তোমরা অধিক হারে যারা অন্ধকারে মসজিদের দিকে আগমন করে এরকম লোককে সুসংবাদ দিয়ে দাও বিনুর ইত্যাম পূর্ণ আলোর এবং পূর্ণ জ্যোতির কেয়ামাহ কেয়ামতের দিনে হরিস্তিকে আবুদাউদ এবং তিরমিদি বর্ণনা করেন শেখ আলবানি সহি বলেন যেই সমস্ত লোকেরা অন্ধকারে মসজিদে যায় অর্থাৎ এসারের সময় এশারের সময় হোজের সময় যখন অন্ধকার থাকে রাত থাকে সেই সময় যে বান্দা যে নামাজি ব্যক্তি মসজিদের দিকে গমন করে মসজিদের দিকে যায় মসজিদে যায় সেই সমস্ত বান্দাদেরকে কেমতের দিনে পূর্ণ আলো এবং জ্যোতির সুসংবাদ দিয়ে দাও যেটা অন্য মানুষ অন্য আমলকারী পাবে না বন্ধুগর আমি সহি হাদিস থেকে মাত্র সাতটি লাভ নামাজের সম্পর্কে সাতটি লাভ বা প্রতিরোধ যেটা এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার নামাজ সম্পাদন করলে এই আখেরাতের লাভ ছাড়াও দুনিয়াতেও কিছু লাভ আছে তবে মনে রাখবেন কোনো ব্যক্তি যদি শুধু দুনিয়ার লাভের জন্য নামাজ আদায় করতে চায় সম্পাদন করতে চায় তাহলে একটাও নেকি পাবে না কারণ আল্লাহ রসুলসাল্লা সাল্লাম করে তার নিয়তের উপরে যেরকম ভালো নিয়ত হবে সেরকম ভালো নেকি পাবে তাই আমাদেরকে খাঁটিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকি অর্জনের জন্য এ বাদতটি করতে হবে তবে যদি সেই কাজটা করতে গিয়ে সাময়িকভাবে আশেপাশ থেকে কিছু দুনিয়ার লাভ চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ সেটাতে কোনো অসুবিধা নেই বন্ধুগঞ্জ এই দুনিয়াবী লাভগুলির মধ্যে একটা বড় লাভ হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওাক্তের নামাজ আদায় করে সে নিজের জীবনকে একটা ভালো রুটিং মধ্যে রাখতে পারল আজ ব্যস্ততার জীবন মানুষের কাছে সময় নেই মোবাইলে কথা বলে শেষ হচ্ছে না আর অন্য কিছু শুরু হয়ে যাচ্ছে এই কাজ শেষ হচ্ছে না আরেক কাজ শেষ হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ওই সময় একজন মানুষকে একটা রুটিন হিসাবে চলা সবচেয়ে জরুরি জিনিস নচেক তার কাজ সবগুলো ভালোভাবে সম্পাদন হবে না কিন্তু একজন নামাজি ব্যক্তিকে সমস্ত হচ্ছে পৃথিবীর সকল ডাক্তারে এটা বলে থাকেন যে সাজ সকালে উঠা মানুষের জন্য কি লাভ সাজ সকালে উঠা পশু পাখিদেরও স্বভাব সেই কারণে সকাল যখন হয় সকাল যখন শুরু হয় তখন মোরক বাঁক দেয় সকাল যখন শুরু হয় এখনো বর্ষা হয়নি তখন গাছে পাখিগুলি কিচির মিচির করতে শুরু করে ডাক দিতে শুরু করে আর যারা ডায়াবেটিস অসুস্থ সুগার হয়েছে বা রক্তচাপ বা হাই প্রেশার এই সমস্ত কিছু রোগী এরকম প্রত্যেক রোগীকে ডাক্তার পরামর্শ দেয় সকালে উঠবে উঠে চলা ফেয়া করবে এক ঘন্টা আঁটবে তাহলে তোমার ওষুধ ভালো হবে ওটা কি বুঝায় যে সাজ সকালে উঠা পশু পাখিদেরও একটা স্বভাব এবং দুনিয়াবী লাভ আর একজন নামাজি ব্যক্তির জন্য এরকম কোন কিছু করতে হয় না সে ফজরের সময় যখন উঠে তখন এমনিতে সে হিসাবে তার কাজ শুরু হয় ফজরের সময় যে ব্যক্তি খুব সাজ সকালে উঠতে পারে তার কাজে বরকত দেয় সে একটানা টানা সাত আট ঘন্টা কাজ করতে পারে এক টানা কাজ করে নিলে তার দিনের সমস্ত কাজ বা ইম্পর্টেন্ট কাজটা ক্লিয়ার হতে পারে আজ দুনিয়াতে আইন হয়েছে লেবার আইন যেই লেবার বা আমেল আইনের মধ্যে বলা হয়েছে একজন লেবার কত ঘন্টা কাজ করবে আট ঘন্টা কাজ করবে এটাই হচ্ছে দুনিয়ার লেবারের সমস্ত লেবারের আইন এর বেশি করবে ওভারটাইম করবে টাকা পাবে আর যদি কেউ বেশি করে বা কোম্পানি তাকে করায় তাহলে তার উপর অত্যাচার করা হবে কিন্তু আট ঘন্টা কাজ তাকে কি করতে হবে করতে হবে এটা লেবার আইন কিন্তু আমরা মুসলিম মানুষ যদি ফজরের নামাজ আদায় করি করার পর যদি কাজ শুরু করি তাহলে কাজে যেমন বরকত হবে একটা না সাত আট ঘন্টা কাজ জহর পর্যন্ত আপনার পারে। সেজন্য মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই সকালের ব্যাপারে দোয়া দিয়ে গেছেন যে মানুষ সাত সকালে কাজ করবে তার জন্য দোয়া দিয়ে গেছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বারেকলে উম্মাতি ফি বকুরি হা হে আল্লাহ আমার উন্মতের সকাল সাত সকালে কাজকর্মে বরকত দাও সাত সকালে কাজকর্মের বরকত দাও এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়াও দিয়ে গেছেন আর আমাদের আবু আরব ক্যাম্পের মানুষেরা সাত সকালে কাজ করার ফায়দা ভালো করে বুঝেন এটা আমরাও জানি দিনের বেলা কাজ করতে পছন্দ করে করেন না রাতের বেলা করতে পছন্দ করেন ওখানেও বরকত খুঁজে পাওয়া গেছে আমি ওই কথা বলছি না তবে যে কথা বলছিলাম সেটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লাম সাত সকালে কাজ করাকে বরকতের বলেছেন এবং তার জন্য দোয়া করেছেন একজন মানুষ সেই সকাল থেকে কাজ শুরু করলে যেটা লেবার আইন হিসাবে কাজের সময় এতখানি কাজ দুপুরের মধ্যে শেষ করে দিতে পারে এটা হচ্ছে একজন মুসলিম এবং নামাজি ব্যক্তির একটা ভালো লাভ যেটা সে রুটিন হিসাবে করলে তার জন্য যেমন শরীর স্বাস্থ্য দিক দিয়ে ভালো তেমন দুনিয়ার দিক দিয়েও অবশ্যই ভালো আমাদেরকে বিষয়টা চিন্তা করা দরকার অতপর যখন সাত আট ঘন্টা কাজ হয় তখন একজন মানুষ ক্লান্ত হয়ে যায় এই সময় একটা কিসের দরকার আছে বিরতির দরকার আছে তাই জোহরের নামাজ ওই সময় চলে আসে আপনারা কোম্পানিতে কাজ করেন পাঁচ ছয় ঘন্টা হয়ে গেলে একটা কি দেয় বিরতি দেয় আল্লাহ রাবুল্লাহ আলামিনের এই নিয়মেও এরকম বিরতির ব্যবস্থা আছে আর এই সাত আট ঘন্টা কাজ করার পর যখন ক্লান্ত হয়ে যায় তখন বিরতির প্রয়োজন আছে শরীর ঘেমেটেমে নোংরা হয়ে যায় সেটা গোসল করার প্রয়োজন আছে একটা ভালো আহার এবং খাবারের প্রয়োজন আছে সমস্ত ডাক্তারই বলেছে যে দুপুরের খাওয়াটাই হচ্ছে একজন মানুষের জন্য জরুরি এবং উপকারী খাওয়া উপকারী ভক্ষণ এটা ভালোভাবে করতে হবে আল্লাহ রাবুল্লা আলামিন সেই সময় একটা নামাজের সময় দিয়ে দিয়েছেন যে যে সমস্ত বান্দা সকাল থেকে এই পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে গেল এবং তার শরীর কাপড় চপড় নোংরা হয়ে গেল এখন ফ্রেশ হয়ে আল্লাহর ইবাদত করে খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট নিবে এই রেস্টকে শরীয়তের পরিভাষায় কি বলা হয় কাইলুলা আল্লাহ হালকা আরাম করতেন রোদ্দ্রে এই সময় এত এই সময় কাজ করা যাবে কিন্তু একজন মমিন মানুষের রুটিং এ যদি নামাজ থাকে তাহলে ঠিক সময় জোহরের নামাজ পড়ে নিয়ে হালকা আরাম করে নেবে এখানে হালকা আরামে মানুষকে ফ্রেশ করে দেয় যে মানুষ জহরের খাওয়ার দাবার পর একটু আরাম করে নে তখন আসরের পর কাজ করতে কি হয় কাজ করতে পারে। আর যদি না করে তাহলে কেমন লাগে প্রত্যেক জানে। তাই আল্লাহ এখানে একটা কাইলুলা বা ইসলাম একটি কাইলুলার ব্যবস্থা করে দিয়েছেন বা একটা হালকা আরাম বিরামের একটা ব্যবস্থা দিয়েছেন যেখানে মানুষের শরীরের সাথে মানুষের অবস্থার সাথে একটা একটা সামঞ্জস্য জিনিস এই আরামের পর আবার ক্লান্ত দূর করতে হবে যদি বেশি ঘুম দেয় তাহলে রাতে আবার ঘুম আসবে না বেশি ঘুম দে আসরের সময় বা গোটা বিকালটাই বলবে আমাকে খারাপ লাগছে সেই কারণে হালকা আরাম করার পর আসরের পর মানুষ আবার নিজের কাজকর্ম শুরু করতে পারে আসর শেষ মানুষের শরীরের হরমোন মানুষের শরীরের তেজ নিম্নের দিকে ডাউন হতে থাকে এই সময় পৃথিবীর সমস্ত পশু পাখিও নিজের আহার দাহার শেষে নিজের বাসায় নিজের গাছপালায় নিজের বাসার দিকে ফিরতে লাগে মানুষ কেউ ফিরতে হবে ওই সময় আল্লাহ একটি নামাজের আরো ব্যবস্থা করে দিয়েছেন যাকে মগরীবের নামাজ বলা হয় এই নামাজের পর মানুষ রাতের পুরা রেস্ট নেওয়ার জন্য প্রস্তুতি নেবে যেটা হচ্ছে এশারের সময় আর এই সময়ে আল্লাহ তালার জিকির এবং স্মরণ এবং তার ইবাদত করে ঘুমিয়ে পড়াটাই একটা সঠিক সুটেবল রুটিন হিসাবে মনে করা যায় নচেত করা যায় না সেই কারণে আল্লাহ রাবুল্লা আলামিন সেই সময় আবার একটি নামাজের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালাকে স্মরণ করার পর তাকে ইয়াজ করার পর তার ইবাদত করার পর মানুষ গোটা রাতে এর জন্য ঘুমিয়ে পড়বে এবং পুরা আরাম নিবে এই জিনিসটাই হচ্ছে একটা মমিন মানুষের জন্য বিরাট রুটিন যদি এই রুটিনে কোন মানুষ থাকে তাহলে তার জন্য আর অন্য কোন রুটিনের প্রয়োজন নেই এটা হলো দুনিয়াবী রুটিন মানুষকে মনে রাখা দরকার এটা হচ্ছে দুনিয়াবী লাভ যে মানুষ নামাজি সে মানুষ এই লাভ সে অর্জন করতে পারে সে পেতে পারে বিনা রুটিন করায় বিনা কোনো ডাক্তারের রুটিন না মানায় তার নিজের জীবনকে এভাবে চলাতে পারে এবং তার জন্য কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে দুনিয়া বিলাভ দুনিয়ার আর একটা বড় লাভ হচ্ছে এই যে নামাজি ব্যক্তি পাক পবিত্র হয়ে থাকে এবং পাক পবিত্রকে পছন্দ করে যে মানুষ নামাজ আদায় করে না তার জন্য কোনো যায় আসে না যে তাকে ফরজ বসল করতে হবে কি হবে না সে রাতে নংরা হয়েছে পাক সাফ হতে হবে কোনো যায় আসে না কারণ ওর নোংরাটা কি রাস্তায় মানুষ দেখতে পাবে দেখতে তো পাবে না কেউ তো মন্দও বলবে না পেচ্ছাপ পায়খানা লেগে গেছে কাপড়ে জিন্সের প্যান্ট করেছে ভিতরে জাঙ্গিয়া বারবার পেচ্ছাপ লেগেছে যা মানে জিন্সের প্যান্ট তাড়াতাড়ি ধুতেও পারবে না প্রেসও করতে পারবে না ময়লা লাগছে লাগছে লাগতে লাগছে খানিক ময়লা আর জিনসের কাপড় মিলে এমন করে চেপটা হয়েছে ওটা সত্তা হয়ে গেছে আর মাঝে মাঝে ফুসফুস করে গন্ধ হচ্ছে এই গন্ধ দূর কেমন করে পড়তে হবে মারে এক স্প্রে উপর থেকে আরো দুর্গন্ধ সেন সমস্যা এগুলো হলো বেনামাজি বেনামাজি মানুষের কাজ কিন্তু একজন নামাজি মানুষের এরকম হতে পারে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন লাতুক বালো আর চোরাই মালের সাদগা করতে আসবেন না আল্লাহর জন্য ফেরেশ মাল জিনিস দিবেন আর পাক পবিত্রতা ছাড়া কোন নামাজও কবুল হয় না তাই একজন নামাজি ব্যক্তি পাক সাফ হয়ে থাকে হওয়ার চেষ্টা করে না হলেও তাকে সাফ হতেই হবে তারপরে নানা সম্পাদন হবে কিন্তু এই জিনিসটা অন্য মানুষ খেয়াল রাখে না তাই আপনারা দেখবেন রাস্তাঘাটে ও মুসলিমরা দিল দাঁড়িয়ে পেছাপ করে ও দাঁড়িয়ে পেচ্ছাপ করছে এদিকে বুট পরে আছে মুজা পরে আছে প্যান্ট পরে আছে ছিটাগুলা যে ওর পায়ে পড়ছে ওটা ও বুঝতে পারছে না বুঝতে পারলেও চামড়ায় তো যাচ্ছে না ও ভাবছে যে আমি পাকি হয়ে গেলাম এইদিকে নিজে গোটা করলেও আর জুতা আর মোজাকে নোংরা করে দিব আপনারা অন্য দেশের মানুষ এই জিনিস কি সভ্যতা আর জুনিয়র মানুষ বলে পাশাপ হয়ে থাকো কিন্তু একজন মমিন নামাজি মানুষ এই পাক থাকতে পারে এবং সে এই বিষয়ে সতর্ক থাকতে পারে কিন্তু অন্য মানুষ পারে না এটা আমরা দেখি এই জন্য দেখবেন রাস্তাঘাটে যেসব হামমাম করা থাকে ঢুকা মুশকিল আর ওর উপরে মানুষ মাছি মশা নোংরা ওর উপরে পেছাপ করছে কারণ পাক সাপ তো ওদের প্রয়োজন নেই প্রয়োজন একজন নামাজি মানুষের সেইজন্য জন্য পাক সাফ হয়ে থাকাটা একজন নামাজি মানুষকে সাজে এবং এই নামাজি মানুষের এটা একটা লাভ শুধু বাহ্যিক পাক সাপটা না অভ্যন্তরীণটা অবশ্যই যেমন একটু আগে বলা হলো মানুষ নোংরা হবে ওকে ফরজ গোসল করতে হবে মুকের ফাক সাপ মুখ মানুষের দুর্গন্ধুন পেঁয়াজ যদি কাঁচা খায় মানুষ দুর্গন্ধ আসে আল্লাহ রসুল বলছেন মান আকালাম হাত হিসার মুনতে নাতে যে ব্যক্তি এই নংরা গাছ থেকে কিছু খেলো ফলাই আক্রাবানা সেজন্য আমাদের আমাদের নামাজে না আসে আমাদের মসজিদে না আসে কারণ কারণ ফেরেস্তাদের কষ্ট হয় যা থেকে বানু আদমের কষ্ট হয় যা থেকে মানুষের কষ্ট হয় তা থেকে কি পায় কষ্ট পায় তাই হালাল জিনিসও যদি হয় দুর্গন্ধ হয় খেয়ে আসা যাবে না আর যদি তামাক সিগারেট হয়তো আরও আসা যাবে না কারণ ওইটাও ওই সমস্যা তাই বলছিলাম যে একজন নামাজি ব্যক্তির দুনিয়া যেটা লাভ সেটা হলো এরকম পাক সাপ দুর্গন্ধ থেকে দূরে থাকা নচেত অন্য মানুষের যায় আসে না মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে না তামাকু খাচ্ছে না মদ খাচ্ছে না আর কিছু করছে কিছুই যায় আসে না। কিন্তু একজন নামাজির আসে কারণ সে জানে তাকে মসজিদে যেতে হবে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আর এই সময় আমাকে পাক পবিত্র হতে হবে আমার মুখটাও পাক সাপ থাকতে হবে এটা একজন নামাজি ব্যক্তির লাভ যেটা সে দুনিয়াতে অর্জন করে থাকে বন্ধুগণ শেষ দশম লাভ যেটা লাস্ট লাভ যে লাভের মাধ্যমেই আমি আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি সেই লাভটি একটি ইম্পর্টেন্ট লাভ কিন্তু অনেকেই বুঝে না সেই ইম্পর্টেন্ট লাভটা হচ্ছে মানুষ যে ব্যক্তি নামাজি হয় সে মসজিদে এমন কিছু বন্ধু পায় যে বন্ধু তার দুনিয়াবি প্রয়োজনে হয় না টাকা ধার নেওয়ার জন্য সে বন্ধু হয় না সিনেমা দেখার জন্য সে বন্ধু হয় না জুয়া খেলার জন্য সে বন্ধু হয় না সে বন্ধু হয় না আপনাকে কোথাও ক্ষতি করে দিবে এই কারণে সে বন্ধু হয় না নামাজের ক্ষেত্রে নামাজিতে মসজিদে এসে যেগুলো বন্ধু হয় হচ্ছে আসল বন্ধু এবং ফ্রেশ বন্ধু যারা আপনার কোন দুনিয়াবি খাতিরে বন্ধু হয় না বরং আল্লাহ তলার খাতিরে বন্ধুত্ব করে যে এই ব্যক্তি নামাজ আদায় করে বলে আমি তাকে ভালোবাসি এই ব্যক্তি ফোজেরাও আসে মগরীবও আসে এসাও আসে রোদ হলেও আসে ঠান্ডা হলেও আসে এই কারণে তার জন্য বন্ধুত্ব হয়েছে এটা দুনিয়া কোনো কোন আশায় হয় না আর এই বন্ধুত্ব টিকে থাকে এটাই লাভ দেয় কিন্তু অন্যান্য যতগুলা বন্ধুত্ব হয় কিছুদিন তো ঠিকই বন্ধু থাকে তারপরে কিন্তু শত্রুতা শুরু হয়ে যায় বন্ধুগণ এই সমস্ত বন্ধু একজন মানুষ ভালো ফ্রেশ বন্ধু এই মসজিদে নামাজ আদায় করার সাথেই পেতে পারে অন্য স্থানে পেতে পারে না আল্লাহ রসুল সাল্ল সাল্লামের একটি হাদিস শুনিয়ে দি দেওয়ার পরে আলোচনা শেষ করে দিব এই হাদিসটি ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর একটা উদাহরণ এবং উপমা। উপামা নিন সাল্লা সাল্লাম বলছেন মাসালুল জলিস ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে সৎসঙ্গ এবং অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে কামাসালে সাহেব হাদ্দ আতরওয়ালার মতো এবং কামারের হাপরের মতো ভালো বন্ধু হচ্ছে আতরওয়ালা মুসওয়ালা বন্ধু আর খারাপ বন্ধু মন্দ বন্ধু হচ্ছে কামারের হাফড় এই যে টানা গরম করতে হয় কয়লা আগুন দিয়ে লোহা গরম করতে হয় বলা কামারের হাঁপড় আর আতরওয়ালা এটা হচ্ছে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ বলছেন এই ভালো বন্ধু যেটা আতরওয়ালা বন্ধু লাইয়া আদামোক লাইয়া আদেমোকামিনিসারি বল বলছে আতরওয়ালা বন্ধু এত ভালো বন্ধু যে হয় তুমি তার কাছ থেকে কিছু খরিদ করবে যদি খরিদ করো তাহলে ভালো জিনিস এই খরিদ করলে তাই না যদি আমরা আতর খরিদ করি তাহলে এটা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস করলাম যে যদি সেই বন্ধু কা বকিল হয় আপনাকে কিছুই না দেয় তবুও সেনটা ধরে থাকতে পারবে ধরে যদি আতরওয়ালা বন্ধু থাকে তাহলে এমনি ফ্রিতে আপনি কি পাবেন সুগন্ধি পেতেই পেতেই থাকবেন ওই বেটা যদি বকিলও হয় আপনাকে না দেয় কিছু তবুও সেন্ট আপনার কাছে আসতেই থাকবে বলছে এরকম হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ আর নচেত অধিকাংশ আঁতরওয়ালা বকিল নয় আতের দোকানে গেলে আপনাকে ফ্রিতে খাল চার পাঁচটা লাগাতেই থাকবে একটু নেন ভাই কোন টাকা লাগবে না স্প্রে দোকানে যাবেন খালি স্প্রে করে দেবে কোনটা নেবেন নেন আপনি গোলমালে পড়ে যাবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ বুঝাই যাচ্ছে না তো আল্লাহ রসুল বলছেন ভালো বন্ধু এরকম আপনার আতরওয়ালা বন্ধু কিনলে ভালো জিনিস কিনলেন নাই যদি কিনেন তো ফিরিতে লাগাই দিল তাও যদি না দিলে বকিল হয় তো ব্যাগ থেকে দোকান থেকে এম ডি এমনি স্যান্ড হবে এটা হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ আর বলছেন খারাপ বন্ধু কে বলছে ওই কামড়ের হাঁপা হাঁপড় কামড়ের কাছে যদি যান তাহলে হয় আপনার কাপড় পুড়ে যাবে না হলে আপনার শরীরই পুড়বে নাকি যখন দিবে এইভাবে টান আর যখন বাতাস বের হবে আর কয়লাতে যখন আগুন লাগবে আর যদি তখন দুর্গন্ধ পাবেন না ধোঁয়াও পাবেন দুর্গন্ধও পাবেন বলছেন যে খারাপ বন্ধু এরকম কাপড় পুড়বে শরীর পুড়বে ধোঁয়া লাগবে আর হলে দুর্গন্ধ হবে এটা হচ্ছে মন্দ পরিচয় কিন্তু ভালো বন্ধু যদি করেন আতরের মতো তাহলে লাভ দিবে তো নামাজের মাধ্যমে যে সমস্ত বন্ধু আপনার হয় এবং হবে সেগুলো এই আতরওয়ালা বন্ধু হয় আর সাইড থেকে যতগুলো এই বন্ধু করেন কামারের হাফরওয়ালা বন্ধু হয় অধিকাংশই তাই বিষয়টি চিন্তা করেন আল্লাহ তালা যেন আমাদেরকে প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই বিষয়টি চিন্তা করার তৌফিক দান করেন যে নামাজ অবশ্যই একটা জরুরি কর্তব্য রুকুন আমাদের এটা পালন করতে হবে আর এই পালন করতে গেলে আমাদের অনেকগুলো লাভ আছে তার মধ্যে সবচেয়ে বড় লাভ হলো দিনী লাভ যার মাধ্যমে আমরা আমাদের গুণাকে মোচন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি আর কিছু দুনিয়াবি লাভ আছে সেটা আমাদের এমনি এমনি চলে আসে আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে নামাজের হেফাজত করার তৌকিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদেরকে এই নামাজের মাধ্যমে আমাদের গুনা খাতা মোচন করে জান্নাত দেন আমিন রাহমাত আচ্ছা এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ রাবুল আলমিনকে খোদা বললে গুনা হবে নাকি বা বিষয়টা কতখানি ঠিক বা ঠিক বন্ধুগণ আল্লাহ তালার সম্পর্কে আমাদের আহলুসুন্না জামাহ বা স্বয়ং আমাদের নবী সাল্লা সাল্লাম আর আমাদের সলাফে সালেহীন যে কথা বলেছেন সেটা হলো যে আল্লাহ তালার একটা বিশেষ নাম জাতি নাম সেটা হলো আল্লাহ এটা হলো কি নাম আল্লাহ আল্লাহতালার বিশেষ জাতি তার সত্তাগত নাম এটা ছাড়াও আল্লাহ তালার কিছু গুণবাচক নাম আছে আর কি নাম আছে গুণবাচক নাম আছে একটা হাদিসে বলা হয়েছে যে সেটা হচ্ছে নিরানব্বই গুণবাচক নামানব্বইটি ওলামা গবেষণা করে বলছেন যে এর থেকেও কিছু আরো অন্য নাম আছে মানে নিরানব্বইটার থেকেও বেশি আছে যাই হোক তো যেই সমস্ত গুণবাচক নাম কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত মানুষ সেই সমস্ত নাম আল্লাহ আল্লাহকে ডাকতে পারে এটাই হরা আমাদের আমাদের আকিদা এবং বিশ্বাস এটাই হচ্ছে সহি এ বাদে যে সমস্ত নাম দিয়ে আল্লাহকে ডাকা হয় সেটা সহি তাই খোদা শব্দটি এই নিরানব্বইটি নামের মধ্যে আসে না এটা একটা ফার্সি শব্দ যার মানে হচ্ছে খুদ আ খুদ মানের স্বয়ং আ মানে এসেছে যে স্বয়ং এসেছে তাকে কি বলা হয় খোদা বলা হয় তাই আমরা বলবো যে এই শব্দটা কোরআন এবং হাদিসে যে শব্দ এসেছে সেই শব্দের অন্তর্গত নয় সেই কারণে এই নামে খোদা খোদা করে ডাকার চাইতে আল্লাহ বলে এবং তার অন্যান্য গুণবাচক আর রহমান আর রাহিম বলে ডাকাটা বেশি ভালো নেকির কাজ তবে যদি কোন সমাজে আল্লাহকে ডাকার জন্য অন্য নাম প্রচলিত নাই বা তারা আল্লাহর আরবি নামগুলো জানে না এই বাক্যটা বললে তারা আল্লাহ তালাকে বুঝে এবং তাকেই মনে করে যদি এরকম বুঝানোর ব্যাপার সেপার হয় তাহলে ওই সময় খোদা বলা বা গড বলা বা ভগবান বলা ইনশাল যায় আমি আরও একটু বলি আপনি একটা এমন সমাজে কিছু কথা বলতে চাচ্ছেন আল্লাহর সম্পর্কে বুঝেনা সেখানকার সেখানে তারা আল্লাহ নামটা বুঝে না তাই আপনি তাদেরকে গড বলছেন বলার পর আল্লাহ কে বুঝাতে চাচ্ছেন এরকম বুঝাচ্ছেন তাহলে ঠিক আছে কিন্তু যেই সমাজে বা যারা আমরা কে চিনি আল্লাহর অন্যান্য নামও জানি এখানে অন্য অন্য নাম বলা উচিত হবে না যদিও সেটা সেই শব্দের মাধ্যমে আল্লাহকে বুঝায় আল্লাহকে বুঝানি হোক না কেন ঠিক আছে আপনারা আবারও এক সপ্তাহ পর বিষয়